الله الله يا ربي يا الله الله يا ربي الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله দর্শক শ্রোতা বাংলার দূরীয় কাছে পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা আমাদের নিয়মিত আয়োজন শ্রবণের লক্ষ্যে প্রচার মাধ্যমের সামনে অবস্থান নিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা পর্বভিত্তিক অনেকগুলো উপস্থাপনা ইতিমধ্যেই আপনাদের সামনে সম্পন্ন করেছি আমরা সেই একই ধারাবাহিকতায় আপনাদের সামনে বর্তমান যে বিষয়টি আলোকপাত করতে চাইবো তা হল শিয়া মহাজ যার একটি পর্ব আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে উপস্থাপন করেছি আরও এ ব্যাপারে আরেকটি পর্বের আয়োজন আমরা এখন উপস্থাপন করব ইনশাআল্লাহ আর যারা আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের আমন্ত্রণের সাড়া দিয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর হাফেজ এবি এম হেজবুল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি শেখ কাজী মোহাম্মদ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর দর্শক শ্রোতা আসুন তাহলে আমরা পর্বভিত্তিকে আলোচনায় আলোচক বৃন্দের কাছে চলে যাই যে মধ্যে আরেকটা বড় মারাত্মক ভাবে আসছে এটা আগেও দেখেছি আমরা ইদানিং কোনো কোনো এলাকাতে এটা দেখা যায় আর কোন এলাকাতে নাই সেটা হচ্ছে যে ভোর রাত্রে একদল যুবক আপনার বিভিন্ন না ইসলামী গান ইসলামী গান বা রোজা সম্পর্কিত গানকে বলা হয় সাহারি অনুষ্ঠান ওটা তো রেডিও টেলিভিশনে আসে কিন্তু আমি যেটা মসজিদ না মসজিদ আমি যেটা বলছি এটা হচ্ছে পুরো তার সাথে অন্যরা কি করে সুর মিলায় এবং এতে করে অনেক মানুষ জাগ্রত হয় জাগ্রত হয়ে তারা সেহের সময় সেহেরি করে এবং এটাতে তারা একটা এটা ইনকামও করে এরপরে সেখান থেকে কিছু তারা সেখান থেকে পেয়ে থাকে কোন ভিত্তি এটাকে বলবো যে এটা সম্পূর্ণ পরিহার করতে হবে এটাতে আমাদের এই শরীর দৃষ্টিকোণ থেকে এর কোনো ভিত্তি যেহেতু নেই কাজে এটা বেদা হাতের মধ্যে পড়ে যাবে যুগে যেটা ছিল যে আজান দিতেন রমজানের পরেও দেওয়া সেটাই বললাম সবসময় এখানে আচ্ছা আর একটা বিষয় একটু আমাদের খেয়াল করতে হবে যে সেটা বেদাহাতের মধ্যে মনে হয় পড়বে না যে এই যে অনেকে রাত্রে এসে মানে মনে করেন চাকরির জন্য হোক বা তার ডিউটির জন্য হোক সেহেরির আগেই খেয়ে তারা রেস্টে চলে যায় যে একটু পরে উঠে ফজল নামাজ পড়ে তাকে আবার যেতে হবে এই জন্য ঠিক সেহেরি টাইমে যে শেহরি যে করার এইটা হয়তো অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না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 আমরা এটা অনেকটা বলবো ভুল আমাদের মাঝে ভুল চর্চা রয়েছে এটা বলবো আরকি এমন জিনিস আছে রোজাদাররা অনেকে কষ্ট করেন সেটা হলো মুখের লালা মুখে থুথু দমন করার জন্য দিন দেখা যায় সার একটা একটা ভুল তার মুখের থু থেকে গিলে ফেলে এতে তার কোন রোজার ক্ষতি নেই সর্বসম্মত সর্বসম্মীর মধ্যে অনেকেই আমাদের খুব কষ্ট করে এখন তাদের মধ্যে কেউ একজন হয়তো ধূমপান করতেছে কথার কথা তখন এ চেসি ওঠে যে এই মেয়ে আপনি কিনে ধূমপান করতেছেন বলতে কি হয়েছে আমি তো রোজা রাখতে আপনি রোজা রাখছেন আমার কি হয় আপনার ধোঁয়া যদি আমার নাকি দিয়ে টুকি আমার রোজা তো ভেঙে দাও আলোচনা করে মানুষকে সচেতন করবেন সজাগ করবেন এবং বিশেষ করে রোজাদার ভাই জন্য এটা ফারজ আমি মনে করি যে রোজার মধ্যে সবচেয়ে যেটা দৃষ্টি কটু এবং रमदान सियाम शिक्षा तर धूलिसोजारे उदेश्य रमजानिक्षा ये अवशिष था मन है ना सेमजान मासे जो केंटा मार्केटिंग ईद पोशा कमे जे भाव नारी पुरुष अबाध विचरण शुरू हो विशेषकर रमजान जत মার্কেটিং যে আমরা এখান থেকে এটা পরামর্শ দিতে পারি যে একে তো নতুন পোশাক মার্কেট থেকে গিয়ে কিনে আনতে হবে এদের জন্য এটা তো কোনো হিসাবে সুন্দর পোশাক পরবে মজার ব্যাপার হলো দেখেন আল্লাহ মাফ করুক আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলছি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 আমার কাছে আর একটি খুব হয়ে যায় রোজা আপনার সংযমের মাসের কিছুই তার মধ্যে না সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম সিয়ামের মাসের বিভিন্ন রকমের মাসনুন এবং বিভিন্ন ধরনের পরিত্যাজ্য বিষয় সমূহের একটা তুলনামূলক আলোচনা তো আমরা আসুন আলোচনা যেটা শুনছিলাম জি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আবাদ আসলে শ্যামের সাথে সংশ্লিষ্ট দুটি বিষয় একটি হল তারাবি আর একটি হল সদাকাতুল ফিতির সদাকাতুল ফিতির তো ফরজ আর তারাবিটাও সোনা সুনাম ও তো আমরা রমাদান মাসে এখানে একটা জিনিস দেখি ফরজের সাথে তারাবির কোন সংযুক্তি নাই কোনো সম্পর্ক নাই ওইটা সম্পূর্ণ কিয়ামুল রাতের একটা আবাদত এটা সারা বছরও আছে কিন্তু রমজানে বিশেষভাবে সেটা গুরুত্বপূর্ণ করা হয়েছে আর যে এই জন্য তারাবি আপনি পড়তে পারেন না পারেন অবশ্যই রোজা যার উপরে রোজা রাখতেই হবে আচ্ছা তারাবি ব্যাপারে কত হলো তারাবি যেভাবে আমাদের আমরা শিশু কালে দেখতাম এক তারাবি ইমাম সাহেব ২০ মিনিটে শেষ ২৫ মিনিটে শেষ কোরআন সালাতের মধ্যে পড়ার জন্য একটা বিশেষ অর্ডার আছে আল্লাহর এটা নামাজের লাইল তুমি যখন করবা রাতে যখন সলাতে তাহলে যদি দাঁড়াবা কোরআন কিভাবে পড়বা সেই প্রসঙ্গে সলাতে যদি কোরআন পড়তে হয় তাহলে প্রত্যেকটা হরফের হক আদায় করে তাজভীর সহকারে ভাবে ইত্যাদি খুব লম্বা টানে না পড়লে অন্তত হাদর অন্তত যেটা নর্মাল গতিতে আমরা মক্কামুদ্দিনের যে কেরাত আমরা শুনি তারপরে তুফান মেহিলের মতো বিশ্বাখাত এটা তো আল্লাহ বলেননি এই উজলত এই তাহলে করে কোরআনের লহান টেনে আনা হয় কোরআনের কোন ঠিক নাই গুননা ঠিক নাই কোনো উচ্চারণ ঠিক নাই এমন ভাবে পড়া হয় আসলে এটা তুমি রুকুতে যাও সুন্দর ভাবে শান্ত হয়ে যাও আবার জি একবার শান্ত হয়ে যাও যতক্ষণ রুগু তার কিছু মানুষ আছে না শ্যাম ছেড়ে দেয় হতাশ হয়ে যায় এমন কিছু মানুষ দেখা যায় আবার কিছু মানুষ দেখা যায় যে রমাজান যখন আসে শ্যাম পালন এবং তার পড়াটাকেই এবাদত বন্দিগি মনে করে বছরের অন্য সময়ে যেটা বড় গুরুত্বপূর্ণ হলো কতটা সময়টা কোরআনে তিন ভাবে এসছে যে ইল্লা কল তুমি যে রাত্রে তাহাজুদ বলো তারাবি বলো এই যে ক্যামলাইলটা করবা তুমি र्धे रत लगाले घंटार किमाले মানে তিন ঘন্টা হলো তুমি রাতের তিন ভাগের দুই ভাগ শেষ করি দাও সাড়ে ঘন্টার মতো শেষ কখনো অর্ধেক শেষ করো সাড়ে চার ঘন্টার মতো কখনো এক সুলুস তিন ঘন্টার মতো যেখানে আল্লাহ তালা কে কত সময় দিল আমরা স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছে বিরতির পর আবারও আমাদের ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাল্লাহ ততক্ষণ সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম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 पवित्र कुरान अगणित जीवन के आलोकित जीवन घनी पुनः रमजान रमजान हलो रहमर मास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 প্রতিদিন সন্ধ্যা সাতটায় পর পুনঃ সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে বাংলায় মানবতার কল্যাণ সাধনের জন্যই মহান আল্লাহ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 पर्दा जानून जीवन सठीक उद्देश्य बुझु इसी सरिया कार्यक्रम निर्देशावल इी सरिया महान लक्ष्य और उद्देश्य परवर्ती अनुष्ठान पिसा সালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ তাহলে আমরা যেটা আপনাদের সামনে আলোকপাত করলাম আমাদের প্রাগ্য আলোচক মণ্ডলী যেটা বলছিলেন যে শ্যামের মাসে বা এই রোজাকে কেন্দ্র করে আমরা অনেক কিছুই এমন আমল করি जारा शनार को सम्पर्क नहीं बरम सेोधी सुन्नबा बिधी अमगूर और सुन्ना माफिक आमगुलर प्रति अनुराग होते हैं हो मूलत विशुद्ध आकीदार शिक्षा तो शैक हाँ जी एखे तारालाद से सलादर प्रसंगे आकटी कथा हल देखा जाए मागरीबे जामात फर असर जोहर जमात गुरुत दीना ऐसा समय মসজিদে একেবারে তিল ঠাই থাকে না সবাই গিয়ে মসজিদে হাজির হই তো সেখানে তো মূলত আসলে তারাবীর গুরুত্ব দিয়ে আমরা শুধু এসাজ সালাতের জামাতকে আমরা বাসাই করে নিয়েছি এটা তো ঠিক না বরং প্রত্যেকটা সালাতেই জামাত সহকারে পড়ার আমাদের জন্য বিধান রয়েছে রুকুকারীদের সাথে রুকু করো এটা তৃতীয় কথা হলো যেটা আপনি ইশারা করেছেন যে সারা বছর সালাদ পড়ে না শুধু রমজান মাসে শুধু রমজানে আল্লাহকে ভয় করি আর এগারো মাস আল্লাহকে ভয় করে নেয়া অথচ ব্যাপারে তো তারাবিতে যে তেলাওয়াত আমরা আমাদের সেই ব্যাপারে আমি যেমন হাফ সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। তেমনি ভাবে মুসলিয়ানেরামেরও দৃষ্টি আকর্ষণ করব। তবে একটি ক্ষেত্রে আমি মুসলিয়ানিকেরামদের দৃষ্টিকেই বেশি গুরুত্ব দেই যে মুসলিরা যদি তেলাওয়াত ভালো শুনতে চান তাহলে হাফিজ সাহেব সে তেলাওয়াত করতে বাধ্য সে তাড়াতাড়ি যেতে পারবে না এই জিনিসটা কিন্তু অভিজ্ঞতার আলোকে করা উচিত এক দুই নম্বর কথা যে আমাদের কাজী সাহেব যেটা বলছেন সময়ের বিনিয়োগ যে সারাদিন তো অন্য কাজে ব্যয় করি তারাবি সময় যদি আমরা এখান দুই ঘন্টা আমরা যদি ব্যয় করি তাহলে আপত্তি কথা একটু প্রস্তুতি নিয়ে আমাদের প্রস্তুতি নিয়ে আসলেই হয় এবং এটা হওয়া উচিত আরেকটা জিনিস আপনাদের কথায় উঠে আসছে সেটা হলো এই যে অনেকে আছে হ্যাঁ তারাবিকে বেশি গুরুত্ব দেয় ফরোজনামাজকে গুরুত্ব দেয় না এই কথা আমি বলবো না কেননা দেখা যায় যে অন্যান্য সময় রমজান ছাড়া অন্যান্য ফরজ ফরোজনামাজে যে মুসলিম সংখ্যা হয় তার রামাদানে ঠিক আছে তবে এই কথাটা আমরা অবশ্যই বলবো যে এই মসজিদমুখী হওয়াটা রমাদানে এটা সারা বছর ব্যাপী আর আমার জামাতের খবর নেই আমার তেলাওতের খবর নেই রমাদান শেষ হয়ে গেল আমার হারামের খবর নেই তখন আমরা কি করবো আমরা কি রমাদানে কি এই কথা সবাই নিশ্চিত বলতে পারবো যে আল্লাহ আমাকে কবুল করে নিয়েছেন যে এটা তো কেউ যদি কোনো করার পরে আমার কুফরি শুরু করে দেয় তার আগের সময় যে তার ইমানি জিন্দিগি যা করলো কষ্ট করলো পরে যদি কুফরি করে আমুল সব শেষ সব শেষ রমজানের মধ্যে আরেকটা জিনিস যেটা আমরা দেখি রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো কদরের রাত কদর যে কদরের রাতে কোরআনে করিম নাজিল হয়েছে তো কদরের রাত কেন্দ্রিক দুটা জিনিস একটা হলো এটা কবে এই রাতটা আমরা কখন এটা অন্বেষণ করব। এটা দেখা যায় শুধু এক রাত কেন্দ্রিক একেবারে চিরকাল খালি সাতাশ খালি সাতাশ সাতাশ সাতাশ এই জিনিসটা তো শরীরের মধ্যে এবার বলা হয়নি নবীজি বলেছেন যে এল তামেসু হাফিজ সাবিল আওয়াদন যেগুলি স্ট্রংলি হাদেশের মধ্যে এসছে শেষ দশকের সকল বেজ রাতেই তোমরা কদের রাত অন্বেষণ করো না আমাদের সেদিন বানানো হয় সেটা আসতে স্পষ্ট এসছে প্রথম কদ্রের রাত হয়েছিল একুশতম রাতে নবী সাল্লাম বললেন যে রই আমাকে এবং ওই বছর কদের রাত একুশতম রজনীতে হয়েছে জনগণকে জানাবেন ইতিমধ্যে দুইজনের ঝগড়া লেগেছে রজনীতি করবো অন্বেষণ তার মধ্যে সাতাশ একটা আমরা গুরুত্ব দিব কিন্তু সাতাইশেই আমার রায়লাত কদর হবে যে কোনো একটি কে জোর দেওয়া ডেফিনিট মনে করা এটি আচ্ছা এখানে আরেকটা জিনিস হলো কদর রাতের কিছু বিশেষ বিশেষ নামাজ মানুষের পড়ে এগুলির কোনো ভিত্তি এগুলি আসলে কোনো নামাজ নাই তিরিশ একই রকম নামাজ একই রকম একই রকম জানা দরকার যে প্রথম রাখাতে তিন রাখা যদি বেতন পড়া হয় আপনার এটা হচ্ছে আপনার সন্ন্যাস তরিকা শেষ রাত্রে বেতর নামাজ পড়ে নেন যে উঠতে পারবো কিনা আবার উঠে গেলেন আলহামদুলিল্লাহ সময় পেয়েছেন তাহলে সেও বেতরে নামাজ পড়বে নাকি আপনার তাহাজুদ্দিন নামাজ পড়তে পারবে সমস্যা নাই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলামের মাসের বিভিন্ন রকমের মাসনুন এবং বিভিন্ন ধরনের পরিত্যাজ্য বিষয়সমূহের একটা তুলনামূলক আলোচনা সাথে সাথে আমাদের মোখলেশ সাহেবও ফেতরার বিষয়টি শেষে উল্লেখ করে দিলেন যেটা একশো পরিমাণ ফেতরা আমরা ঈদের এক বা দুই দিন আগেই আদায় করে দিব। এটাই শূন্য হবে কবুলিয়াতের যোগ্য হবে ইনশাআল্লাহ সুতরাং আসুন আমরা আমাদের আজকের আলোচনার প্রেক্ষিতে জানা মতে সমস্ত বেদাৎ থেকে পরহেজ করার চেষ্টা করি আর সন্ন্যার প্রতি অধিক উৎসাহী হয়ে আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালামাইকুম আল্লাহ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 মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন ह्रास करस्तु जी और दुनिया परीक्षाएं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 अल्लाह भीति कारी हादी समूह आज रात रत एगार सम्प्रचार सकाल दस टेल दे